পুনঃ সম্প্রচার বিকেল চারটে বাংলাদেশে পিস বাংলায়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 আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের অনুষ্ঠানে আলোচনার টপিক রমজান পবিত্র কোরআনের মাস পর্ব এক আসসালাম রমজান পবিত্র কোরআনের মাস এই টপিকটাও খুব গুরুত্বপূর্ণ আর আজকের এই পর্বে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যথারীতি এই প্রশ্নটাও হল একটা শব্দের সংজ্ঞা নিয়ে আপনি কি ব্যাখ্যা করে বলবেন যাতে আমাদের অমুসলিম দের বুঝতে সুবিধা হয় যে আরবি শব্দ কোরআন এর অর্থটা আসলে কি আলহামদুলিল্লাহ এই কোরআন শব্দটার মূল আরবি শব্দ হচ্ছে কার যার মানে পড়া অথবা পাঠ করা আর কোরআন মানে হচ্ছে পড়া বা পাঠ করা পবিত্র কোরআন হচ্ছে সর্বশেষ চূড়ান্ত আসমানী কিতাব আল্লাহ স্বামতালার ওহি এটা নাজিল হয়েছিল সর্বশেষ চূড়ান্ত রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর আর আল্লাহ তালা পৃথিবীতে অনেক ওহি পাঠিয়েছেন আল্লাহ বলেছেন সুরহ্রদ অধ্যায় নম্বর তেরো আয় নম্বর সালামের উপর জাবুর হল সেই ওহি আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল নবী দাউদ আলাহিস্লামের উপর আর ইনজিল হল সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল ইসা আল্লাহিস্লামের উপর আর কোরআন হল সর্বশেষ চূড়ান্ত ওহি যেটা নাজিল হয়েছিল সর্বশেষ চূড়ান্ত রাসলদাহের উপর তাহলে যদি ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্টের মত ব্যাপার থাকে পবিত্র কোরআন হচ্ছে লাস্ট টেস্টামেন্ট তাহলে কোরআন হচ্ছে আল্লাহর ওহি এটা আসমানি কিতাব সাধারণ মানুষ মনে করে যে কোরআন হচ্ছে এই বইটা বইটা কোরআনের কপি সঠিক আরবি শব্দটা হচ্ছে মোসাহ কোরআন আসলে একটা আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ চূড়ান্ত নবী মহাম্মের উপর সাল্লা খায় আমরা খুবই প্রাসঙ্গিক প্রশ্ন দিয়ে টপিকটা শুরু করলাম এবার দ্বিতীয় প্রশ্ন যেটা এখন আপনাকে করতে চাই সেই প্রশ্নটা হল আপনি কি বলবেন যে পবিত্র কোরআানে এই কোরআনকে আল্লাহ সুবাহন তালা কি কি নাম অথবা বৈশিষ্ট্য দিয়ে সম্বোধন করেছেন বা উল্লেখ করেছেন এরকম তো অনেক আছে আল্লাহ স্বানা কোরআনকে বোঝাতে বিভিন্ন নাম ব্যবহার করেছেন এগুলো পবিত্র কোরআনে আছে আর আমি কয়েকটা বলছি যেগুলো এখানে মনে করতে পারি আল্লাহ এই পবিত্র কোরআনকে বলেছেন ফুরকান সঠিক আর বেঠিক বিচারের মানদণ্ড সিরা ফুরকান অধ্যায় পঁচিশ এত এক এখানে পুরো একটা অধ্যায় অধ্যায় পঁচিশ নাম দেওয়া হয়েছে ফুরকান সঠিক আর বেঠিক বিচারের মানদণ্ড এছাড়াও সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একশো শব্দ ব্যবহার হয়েছে আল্লাহ এছাড়াও পবিত্র কোরআনকে বলেছেন তঞ্জিল তার মানে আসমানি কিতাব সুরা সুরা অধ্যায় ছাব্বিশ আয়াত একশো বিরানব্বই এছাড়াও কোরআনকে বলা হয়েছে জিকির অর্থাৎ বাণী সুরা আম্বিয়া অধ্যায় একুশ আয়াত পঞ্চাশ পবিত্র কোরআনকে আরও বলা হয়েছে কিতাব অর্থাৎ বই কিতাবের একটা মানে বই এছাড়াও হতে পারে ওই আসমানী কিতাব সুরা ইউসুফ অধ্যায় বারো আয়াত এক পবিত্র কোরণকে বলা হয়েছে নূর অর্থাৎ আলু আছে সুরা নিসা অধ্যায় চার আয়াত একশো এছাড়াও কোরণকে বলা হয়েছে হুদা মানে নির্দেশনা সুরা বাকারা অধ্যায় দুই আয়াত দুই এছাড়াও সুরা বাকারা অধ্যায় দুই আয়াত একশো পবিত্র কোরণকে বলা হয়েছে রাহমা মানে আশীর্বাদ আছে সুরা লোকমানে অধ্যায় একত্রিশ আয়াত তিন এছাড়াও পবিত্র কোরআনকে বলা হয়েছে মাজিদ অর্থাৎ মহান আছে সুরা বুজ অনকে বলা হয়েছে মানে আশীর্বাদ আছে সাদ এছাড়াও কোরআনকে বলা হয়েছে বসির মানে সুসংবাদ সুরা ফসিলত অধ্যায় একচল্লিশ আয়াত চার কোরনকে বলা হয়েছে নাদির মানে সতর্ক সতর্কবাণী সুরা ফুসিলত অধ্যায় একচল্লিশ আয়াত চার পবিত্র কোরণ বলা হয়েছে কালামুল্লাহ মানে আল্লাহর বাণী সুরা তোর মানে উপদেশ পবিত্র শিফা মানে আরোগ্য আছে সুরা ইসরা অধ্যায় সতেরো আয়াত বিরাশি এছাড়াও পবিত্র কোরআনকে বলা হয়েছে মুবিন মানে যেটা সহজবদ্ধ আছে সুরা ইউসুফে অধ্যায় বারো আয়াত এক এই হচ্ছে পবিত্র কোরআনের বেশ কিছু নাম যেগুলো আল্লাতাল পবিত্র কোরণে উল্লেখ করেছেন সুহান আপনি কি গুনে দেখেছেন মনে হচ্ছে অনেক নাম আসলে এরকম অনেক আছে অনেক নাম আছে আমি যদি আর একটু চিন্তা করি তাহলে আরো কয়েকটা বলতে পারবো আর এই সবগুলো নামই নির্দেশ করছে পবিত্র কোরআনকে সুভান আল্লাহ আল্হান ড জাকির এবারে পবিত্র রমজান মাসের প্রেক্ষাপট থেকে আপনাকে প্রশ্ন করি পবিত্র কোরআনের সাথে এই রহমতের মাস রমজানের সম্পর্কটা আসলে কি পবিত্র কোরআনের সাথে এই রমজান মাসের একটা বিশেষ সম্পর্ক আছে আল্লাহ কোরআনে বলেছেন অর্থাৎ এই রমজান মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে সমগ্র মানবজাতির পথের দিশারি রূপে সৎ স্পষ্ট নিদর্শন ও সত্য পার্থক্যকারী রূপে সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা রোজা রাখবে তাহলে এই রমজান মাসে আমাদের পবিত্র কোরআন নাজিল হয়েছিল পুরো মানবজাতির পথের দিশারি হিসেবে আর আমাদের প্রিয় নবী মো ইসলাম বলেছেন এটা আছে শহীদ বুখারিতে খন্ড নম্বর এক বুক অব রেভলেশন হাদিস নাম্বার ছয় যে ফেরেস্তা জিব্রাইল রমজান মাসের প্রত্যেক রাতেই নবীর কাছে আসতেন এবং তাকে কোরআন পড়ে শোনাতেন আর পড়াতেন তাহলে এটা বিশেষ মাস যে ফেরিস্তা জিব্রাইল তিনি রমজান মাসের প্রত্যেক রাতে আসতেন আর নবীকে এই কোরআন পড়াতেন এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছিল পুরমানব জাতির পথের দেশের হিসেবে আলহামদুলিল্লাহ সেজন্য রমজানকে বলা হয় পবিত্র কোরআনের মাস এই মাসটা সব মানুষের জন্যই গুরুত্বপূর্ণ শুধু মুসলিমদের জন্য না ডক্টর জাকির আপনি কি পিস টিভির দর্শকদের এই সর্বশেষ ও চূড়ান্ত কিতাব পবিত্র কোরআন পড়ার নিয়মকানুন সম্পর্কে কিছু বলবেন পবিত্র কোরআন পাঠ করার বেশ কিছু নিয়মকানুন আছে এক নম্বর হচ্ছে যখন কোরআন পাঠ করবেন এটা হবে শুধুমাত্র আল্লাতালার জন্য শুধু তার রহমতের আশাই দুই নম্বর এটা হলে ভালো যে কোরআন পাঠ করার সময় আপনি থাকবেন অজু করা অবস্থায় তিন নম্বর যে জায়গায় কোরআন রেখে পাঠ করছিল সেটা পরিষ্কার হবে চার নম্বর সময়টা হবে খুব ভালো সময় পাঁচ নাম্বার এটা করলে ভালো হয় যদি কিবলার দিকে মুখ করে কোরআন পাঠ করেন করলে ভালো তবে আবশ্যক না ৬ নম্বর আপনার নিয়ত আর আপনার মনোযোগটা থাকবে কোরআনের প্রতি কোরআন পাঠ করার দিকে মনোযোগ দেবেন সাত নাম্বার পাঠ করবেন তার তেল অনুযায়ী ধীরে সুর করে পড়বেন আট নাম্বার তাজ সঠিক হতে হবে মাখারিজ উচ্চারণ হবে সুন্দর 9 নাম্বার কোরআন পড়বেন বিনয়ের সাথে যখন পবিত্র কোরআন পাঠ করবেন সেটা করবেন বিনয় আর নম্রতার সাথে দশ নাম্বার যখন কোরআন পাঠ করবেন তেলাওয়াত করবেন তখন যদি কোরআনের কোন আয়াতে আল্লাহ তাল ক্রোধ অথবা আল্লাহ তাল শাস্তি সম্পর্কে বলা হয় আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইব আর যদি কোনো আয়াতে বলা হয় আল্লাহর রহমত এবং বেহেস্তের কথা তখন আল্লাহ সহান তাল্লার কাছে তার রহমত চাইবেন তার দয়া চাইবেন আর যদি কোরআন পড়তে গিয়ে তখন কোনো আয়াত আসে যেটা শেষদা তে যেসব আয়াতে আমাদের সেচ দা দিতে হবে সে সময় কোরণপাঠ বন্ধ করে দিয়ে আমরা সেচ দায় যাব যত তাড়াতাড়ি সম্ভব ছাড়াও কিছু আয়াত এগুলো যতবার রিপিট করবেন ততই আপনার জন্য ভালো আর ছাড়াও আমরা চেষ্টা করব পবিত্র কোরণের যতগুলো আয়াত পারে মুখস্থ করব আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা একটা ফরজ অন্য সবগুলো করলে ভালো যেটা হচ্ছে পবিত্র কোরআন পাঠের আগে শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করব। আল্লাহ পবিত্র কোরণে বলেছিলেন সুরা নাহাল পদ্মা নম্বর আয়াত আটানব্বই যে কোরআন পাঠ করার আগে বলো আউজবুল্লাহমিনা শেতওয়ানের রাজিম যে আমি আল্লাহর কাছে আশ্রয় নিচ্ছি অভিশপ্ত শৈতান থেকে আর আপনি যদি একেবারে প্রথম থেকে কোনো সুরা পড়েন আপনি তাহলে সুরার প্রথম আয়াতটা দিয়ে পড়া শুরু করবেন যে বিসমুল্লাহ রহমানের রাহিম নামে শুরু করছি কারণ কোরআনের প্রত্যেকটা সুরা শুরু হয়েছে বিরতি আসসালামাইকুম আসসালাম মানুষেরা যখন গভীর ঘুমে মগ্ন ঘুম থেকে উঠে परस्पर उभये भलोबा क्यों इतने नींदन जुलुम एचार मानुषेरता उल्लेख नम्बर खंड किल आदबर दुई हादी लोक नबीजर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 एक भाग और थाथ 25 छः नम्बर, नम्बर तीन हजार एक छह नबीजू सलाम्थ तुम्हार मेर पैर नीचे প্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই বোনেরা আসসালাম আলাইকুম আবারও স্বাগতম আমাদের অনুষ্ঠানে রমজান আপডেট উইথ ড জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের আলোচনার টপিক রমজান পবিত্র কোরআনের মাস পর্ব এক এবারে পরের প্রশ্ন আপনি কি দর্শকদের এটা বলবেন যে এই রহমতের মাস রমজানে আমরা যদি পাঠ করি পবিত্র কোরআন যে বইটা দিয়ে সঠিক আর বেঠিকের পার্থক্য করা হয় সেটা পাঠ করলে কি কি উপকারিতা পাব অনেক উপকারিতার কথা বলা হয়েছে কোরআানে এবং সোহে হাদিসে কোরআন পাঠ করা সম্পর্কে একটা হাদিস আছে সোহেবুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক হাজার নয়শো দুই যে নবী মোহাম্মদ ছিলেন সবচেয়ে উদার হৃদয় মানুষ আর পবিত্র রমজান মাসে তিনি উদারতার সর্বোচ্চ সীমায় থাকতেন এবং ফেরিস্তা জিব্রাইল প্রতিরাতে আসতেন নবীকে কোরআন পড়ে শোনাতেন আর পড়াতেন এবং তার উদারতা প্রচন্ড বেগে বই চলা প্রবল বাতাসের চেয়েও শক্তিশালী ছিল আর প্রথম যে আয়াতটা নাজিল হয়েছিল পবিত্র পবিত্রকোর নাজিল হওয়া প্রথম আয়াত আমাদের নবীর কাছে সেটা আছে সুরা ইকরায় অধ্যায়ে নম্বর ছিয়ানব্বই বা সুরা আলাক অধ্যায় নাম্বার ছিয়ানব্বই আয়াত এক বলা হয়েছে ইকরা আর ফেরেস্তা জিব্রাইল যখন এই প্রথম শব্দটা বলেছিলেন নবীর কাছে তিনি তখন ছিলেন হেরা গুহাই জেবলে নূর নবী যখন এই শব্দটা শুনলেন ইকরা মা আমি পড়তে জানি না তখন ফেরেস্তা জিব্রাইল আবার বললেন ইকরা নবী আবার বললেন আমি তো পড়তে জানি না ফেরেস্তাজ ইব্রাহিল তখন আবারও বললেন ইকরা নবী তখন বুঝতে পারলেন যে ইকরার আরেকটা মানে হচ্ছে পাঠ করা আবৃত্তি একটা অর্থ পড়া আরেকটা হচ্ছে পাঠ করা বা আবৃত্তি করা নবী তখন বললেন ইকরা পড়ো পাঠ করো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন জোকের মতো ঝুলে থাকা বস্তু থেকে তাহলে পাঠ করা গুরুত্বপূর্ণ তবে প্রতিপালকের নামে পাঠ করা আরো বেশি গুরুত্বপূর্ণ আর এই পবিত্র কিতাব পাঠ করলে অনেক উপকারিতা আছে আমাদের প্রিয়নবি বলেছেন এই হাদিসটা আছে তিরমিজিতে হাদিস নাম্বার দুই সেখানে আমাদের প্রিয়নবী বলেছেন যে তোমরা আল্লাহর এই কিতাবের যতগুলো অক্ষর পাঠ করবে এই পবিত্র কোরআন থেকে সেজন্য রহমত পাবে আর প্রত্যেক রহমত সেটার সমান হচ্ছে দশটা হাসানাত দশটা আশীর্বাদ আল্লাহর এই কিতাব পাঠ করলে প্রত্যেক অক্ষরের জন্য পুরস্কার পাবে প্রত্যেক পুরস্কার সমান ১০ হাসানাত। আর আলিফ লাম মিম এটা একটা অক্ষর না আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম আর একটা অক্ষর তাহলে দশ যোগ 10 যোগ দশ আপনি তিরিশটা আশীর্বাদ পাবেন যদি বলেন আলিফ লাম মিম আর আমাদের প্রিয় নবী বলেছেন এটা আছে সহি বুখারিতে খণ্ড নম্বর ছয় হাদিস নাম্বার পাঁচ হাজার সাতাশ আর অন্যকে শেখায় তার মানে কোরআন শেখায় এবং অন্যকে শেখানো দুটোই যথেষ্ট গুরুত্বপূর্ণ আমাদের প্রিয় নবী মোহাম্মদাম বলেছেন এটা আছে সে মুসলিমে খন্ড নম্বর দুই বুক অফ সালাহ নাম্বার এক যে পবিত্র কোরআন পাঠ করলে সেটা সেই লোকের মধ্যস্থতাকারী হিসেবে রোজ কিয়ামতের দিন কাজ করবে কোরআন আপনার মধ্যস্থতাকারী হবে রোজ কিয়ামতের দিনে শেষ বিচারের দিনে এছাড়া আরেকটা সহিদিস আছে মাসনাদ আহমেদে খন্ড নম্বর দুই হাদিস নাম্বার ছয় বলা হয়েছে যে রোজা এবং কোরআন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে রোজ দিনে শেষ বিচারের দিনে আর রোজা তখন আল্লাহকে বলবে যে এই লোক আমার কারণে বিরত থেকেছে পানাহার থেকে আর আকাঙ্ক্ষা থেকে তাই আমি এর পক্ষে মধ্যস্থতা করছি আর কোরআন তখন বলবে যে এই লোক আমার জন্য নিদ্রা ত্যাগ করেছে তাই আমি এর পক্ষে মধ্যস্থতা করব শেষ বিচারের দিনে তাহলে কোরআন শেষ বিচারের দিনে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে পবিত্র কোরণে সুরা আবাসা অধ্যায় নাম্বার আসি আয়াত চৌত্রিশ থেকে সাঁত্রিশ বলা হয়েছে যে সেই দিন রোজকার মতের দিন তার মানে শেষ বিচারের দিনে সেই দিন মানুষ পলায়ন করবে তার ভাই হতে সে তখন চিন্তা করবে না তার মা অথবা বাবাকে নি অথবা স্ত্রী বা সন্তান নেই সে চিন্তা করবে না তার বাবা তার মা ভাই বা বা সন্তানের কথা সে তখন নিজেকে নিয়ে এত বেশি চিন্তিত থাকবে যে সে তখন অন্য মানুষকে নিয়ে চিন্তা করতে পারবে না এটা হবে রোজ কেমতের দিনে পুনরুত্থারণের দিবসে প্রত্যেকে চিন্তা করবে আর কোরআন কাজ করবে মধ্যস্থতাকারী হিসেবে এটা আছে সহি বুখারিতে খণ্ড নম্বর ছয় হাদিস নম্বর পাঁচ একজন সাহবা কোরআন পাঠ করছিলেন ঘোড়া বাঁধা আছে দুটো রশিতে তখন সাহাবা দেখলেন মেঘ নেমে আসলো আর ঘোড়াটা খুব ভয় পেয়ে গেল সাহাবা পরে নবীর কাছে গেলে নবী বললেন যেন কি ঘটেছে তিনি বললেন না ফেরেস্তাগণ নেমে এসেছিলেন তোমার কোরআন পাঠ শোনার জন্য আরেকটা হাদিস সোহেবুখারিতে খণ্ড নম্বর ছয় হাদিস নাম্বার পাঁচ বলা হয়েছে এক সাহাবা কোরআন পাঠ করছেন তখন দেখলেন যে একটা মেঘ নেমে আসলো সেখানে অনেক আলো জ্বলছে তিনি বাইরে এসে ব্যাপারটা দেখলেন তারপর নবীর কাছে গেলেন আর নবী বললেন তুমি কি জানো সেটা কি ছিল তারপর নবী বললেন ওই মেঘে করে ফেরিস্তাগণ নেমে এসেছিলেন তোমার কোরআন পাঠ জন্য যদি তুমি পড়ে যেতে তারা সেখানে থাকতেন ভোর পর্যন্ত লোকজন সেটা দেখতে পেত তারপরে তারা মিলিয়ে যেতেন আরও একটা হাদিস আছে সৈব মুসলিমে খণ্ড নম্বর দুই বুক অব হাদিস নাম্বার এক যদি দুটো সুরা পর তার মানে সুরা বাকারা এবং সুরা আলে ইমরান তাহলে নেমে আসবে দুটো মেঘ বা দুটো চাঁদোয়া অথবা দুটো পাখির ঝাঁক তোমার মধ্যস্থতাকারী হবে এছাড়া আরও একটা হাদিস আছে সোয়ে মুসলিমে হাদিস নাম্বার ছয় হাজার পাঁচশো আঠারো আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে যদি কেউ আল্লাহর ঘরে পবিত্র কোরআন পাঠ করে মানে মসজিদে যখন লোকজন আসে আল্লাহ আল্লাহতালার ঘরে মসজিদে যখন তারা কোরআন পাঠ করে আর যদি তারা কোরআন শেখে এবং অন্যদের শেখায় তাহলে তাদের জন্য থাকবে প্রশান্তি তারা থাকবে শান্ত আর ফেরিস্তাগণ নেমে আসবেন এবং তাদের জন্য আশীর্বাদ করবেন আরও একটা হাদিস আছে শেয়ার বুখারিতে খণ্ড ছয় হাদিস নাম্বার চার আমাদের নবী মোসলাম একজন সাহবাকে বলেছেন তখন তারা ভেতরে আমি তোমাকে আগে কিছুক্ষণ পরে যখন সুরাটা সবচেয়ে সেরা সেটাকে আমাকে বলবেন নবী বললেন আলহামদুলিল্লাহ হিরাবিল্লা আলামিন তার মানে সুরা ফাতিহা কোরআনের এই সাতটা আয়াত আরো একটা হাদিস আছে সহি বুখারিতে খন্ড ছয় হাদিস নাম্বার পাঁচ হাজার নয় আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে যদি কেউ সুরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করে রাতের বেলায় সে নিরাপদে থাকবে প্রিয় নবী মোহাম্মদ বলেছেন আছে সোহে মুসলিমে খণ্ড নম্বর বুক অব সালা হাদিস নাম্বার এক নবী বলেছেন যদি কেউ সুরাক কাহাফের প্রথম ১০টা আয়াত মুখস্থ করে সে তাহলে দাজ্জাল থেকে নিরাপদে থাকবে আর ঠিকের পরের হাদিস সোহেব মুসলিম খন্ড নম্বর দুই বুক অফ সালা হাদিস নম্বর এক হাজার সাতশো যদি কেউ সুরাক কাহাফের শেষ দশ আয়াত মুখস্থ করে সে তাহলে দাজ্জাল থেকে নিরাপদে থাকবে আরও একটা হাদিস আছে সহিব মুসলিমে খন্ড নম্বর দুই বুক অফ হাদিস নম্বর এক আমাদের প্রিয় নবী মহলাম বলেছেন যে হে আবু মঞ্জির তুমি কি জানো পবিত্র করণের সবচেয়ে সবচেয়ে ভালো জানেন নবী আবার প্রশ্ন করলেন হে আবু মঞ্জির তুমি কি জানো সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা নবী তারপর পড়া শুরু করলেন আয়াতুল কুরসি আল্লাহ তারপর নবী বললেন কোরআনের জ্ঞান নিয়ে তুমি আরও তৃপ্তিকর হবে কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি স্তুরা বাকারা ওদের নম্বর ২ আয়াত ২৫৫ আর এটা হচ্ছে সোহে মুসলিমে খণ্ড নম্বর দুই বুক অফ সালাহ হাজেজ নম্বর এক নবী বলেছেন যে দুটো সূরা নাজিল করা হয়েছে যেগুলো আগে কেউ দেখেনি অথবা শোনেনি আর সুরা দুটো হচ্ছে সুরা ফালাক এবং সুরা নাস আমি উষার স্রাইন আর আপনাকে রক্ষা করবে শয়তান থেকে এই হচ্ছে পবিত্র কোরআন পড়া বা পাঠ করার কিছু উপকারিতা এছাড়াও পবিত্র কোরআনে আরো অনেক আয়াত আছে অনেক সহ হাদিস আছে যেখানে कुरन पाठर उपकारदुल्ला अल्हम्दिल्ला भाई बोरा देखा छोट्टुम for humanity. It is Ramadan. Prio Muslim, ebono Muslim, bhaiya bonera. Assalamualaikum. Abarush hagatum, Amadun Ustani. Ramzan, a date with Dr. Zaki. Ami a predher host Isup Chambers. Arashke, Amadir alochanar topic, Ramzan, Pobitru Quran ir maash, parbo ek. এটা পুরোপুরি সত্যি যে পুরো পৃথিবী জুড়ে মানুষ সবচেয়ে বেশি যে বইটা পড়ে সেটা হচ্ছে এই পবিত্র কোরআন পাঠ করেন আর তাদের বেশিরভাগই আরব নন দুর্ভাগ্যজনকভাবে অনেকেই এই আরবি ভাষা আসলে বুঝতেই পারেন না বেশিরভাগ কথাই তাহলে তারা কোরআন পাঠ করছেন কিছু না বুঝেই অনেক জায়গায় দেখা যায় এখন আমরা মুসলিম ভাইবোনদের কিভাবে উৎসাহিত করব যাতে তারা কোরআন পড়বেন অর্থ বুঝে যাতে করে তারা কোরআন পাঠ করার উপকারিতা আরও বেশি পরিমাণে গ্রহণ করতে পারে আপনি ঠিকই বলেছেন যে পবিত্র কোরআনের অনেক উপকারিতা এক নাগারে বলে যেতে পারবো কোরানের অনেক উপকারিতা আছে কয়েকশ হবে পবিত্র কোরআন হচ্ছে পৃথিবীর সবচেয়ে পজিটিভ বই এটা মানবতার ঘোষণাপত্র এটা হচ্ছে দয়া এবং জ্ঞানের ঝর্না ধারা এটা হচ্ছে অমনোযোগীদের জন্য সতর্কবাণী বিপদগামীর পথ দেশ আর সন্দেহবাদীদের জন্য নিশ্চয়তা এটা নিপীড়িতের সান্ত্বনার বাণী আর হতাশাগ্রস্তদের আশার আলো এটা কিভাবে সম্ভব যে কোরআনের উপকারিতাগুলো পাব যদি আমরা কোরআন না পড়ি যদি কোরআনের অর্থ না বুঝি जो आयात नहीं चिंता भावना ना करी कुरान आयत जीवने प्रयोग ना करी से प्रैक्टिस ना करी और आने ठीक पृथ्वीते बार सब चीज़ पढ़ा हे कुरान तब दुर्भाग्यनक ना बुझे सब चेसि पढ़ा बुरान यहाँ खुबी दुर्भाग्यनक जो क्यों कुरान काी हाथ फिर जाए আত্মার উন্নতি না হয় হৃদয় নাড়া না দেয় জীবন না বদলায় উপকারিতা পেতে গেলে কোরআন পাঠের পাশাপাশি এটাও আবশ্যিক যে কথাগুলো বুঝতে পারবেন আপনি কোরআনের আয়াতের অর্থ নিয়ে ভাবনা করবেন সেই নির্দেশগুলো প্রয়োগ করবেন যেগুলো আল্লা মানুষ জাতিকে দিয়েছেন সেগুলো প্র্যাকটিস করবেন আমরা দেখি ধরনের মানুষ মুসলিমদের মাঝে কিছু লোক মনে করে শুধু কোরআন পড়াটাই যথেষ্ট আবার অনেকে মনে করে পাঠ করা গুরুত্বপূর্ণ না অর্থটাই গুরুত্বপূর্ণ আল্লাহ পবিত্র কোরণে বলেছেন সুরানিসা নম্বর চার আয় নম্বর একশো একাত্তর তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না কোরন পাঠ করলে উপকারিতা পাবেন তবে অর্থ বুঝলে আরো কয়েক গুণ বেশি উপকারিতা পাবেন আল্লাহ কোরনে বলেছেন সুরান আনকাবুত। অধ্যায়ন্বর উনত্রিশ আয়াত নম্বর পঁয়তাল্লিশ আল্লাহ বলেছেন আবৃত্তি হয়েছে। তার মানে আবৃত্তি কর্লা সুরা বাকারা অধ্যায়ন্বর দুই আয়াত নম্বর দুইশ এটা কোরনে বেশ কয়েকবার আছে লাল রকম তারা বুঝতে পারে না তার মানে এই বইয়ের কথা আপনি বুঝতে পারবেন আর এটাও খুব গুরুত্বপূর্ণ যে আমরা বইটার কথাগুলো অর্থ বুঝব। পাঠ করব তারপর বুঝবাশি এর অর্থ বুঝব কোরআন পাঠ করলে আপনি অনেক উপকার পাবেন এ ব্যাপারে আগে বলেছি আমাদের প্রিয়নী বলেছেন এই সই হাদিসটা আছে তিরভিজিতে হাদিস নাম্বার দুই যে আল্লাহ তালার কিতাব কোরআন পাঠ করলে প্রত্যেক অক্ষরের জন্য তুমি পুরস্কার পাবে প্রত্যেক পুরস্কারে থাকবে দশটা আশীর্বাদ আর আলিফ লাম মিম একটা না আলিফ একটা একটা লাম আর যদি বলেন আলিফ মিম লোক কোরআন পাঠে সব পাবেন কোরআন পাঠ করলে আপনি আশীর্বাদ পাবেন তবে এটা আগেও বলেছি এটা যথেষ্ট নয় যে শুধুমাত্র কোরআন পাঠ করবেন আমাদের বুঝতে হবে যে দুটোই গুরুত্বপূর্ণ তবে অর্থ পুজো প্রয়োগ করার গুরুত্বটা বেশি আমি একটা উদাহরণ দিই ধরেন আপনি গেলেন ফ্রান্সে গ্রাজুয়েশন করার জন্য আপনি ফ্রেঞ্চ ভাষা বোঝেন না তবে ইংরেজি জানেন ইংরেজিতে কথা বলতে পারেন যখন ক্লাস করতে গেলেন আপনি প্রত্যেক দিন নামের পাশে মার্ক পি তার মানে প্রেজেন্ট তারপর যখন পরীক্ষা দিতে বসলেন আপনি কিন্তু টিচারের একটা কথা বুঝতে পারেননি যখন পরীক্ষা দিতে বসলেন আপনি প্রশ্নপত্র পেলেন যেহেতু অক্ষরগুলো কাছাকাছি তাই দু একটা হয়তো আপনি চিনতে পারেন তবে কিছুই বুঝবেন না এখন এই পরীক্ষাতেও আপনি পাচ্ছেন পি পি মানে পাস করা না পি মানে প্রেজেন্ট এটা বলছে আপনি পরীক্ষায় উপস্থিত ছিলেন তবে এতে পাশ করবেন না সেজন্য যদি আপনি ভেজতে যেতে চান পাঠের পাশাপাশি এটাও গুরুত্বপূর্ণ যে আমরা বুঝবো আল্লাহ আমাদের কি নির্দেশ দিয়েছেন কারণ কোরআন হচ্ছে পুরো মানবজাতির দিক নির্দেশনা কোরআনের অর্থ বোঝেন আর নিজের জীবনে প্রয়োগ করেন আমি আরও একটা উদাহরণ দিচ্ছি ধরেন যা আপনার একজন বন্ধু আপনি থাকেন ইংল্যান্ডে আপনার বন্ধু আসলো জার্মানি থেকে আপনার খুবই ঘনিষ্ঠ বন্ধু সে ভাঙা ভাঙা ইংরেজি বলতে পারে তারপর সে জার্মান ফিরে গিয়ে আপনাকে একটা চিঠি লিখলো জার্মান ভাষায় যেটা আপনি বোঝেন না তাহলে আপনার ঘনিষ্ঠ বন্ধু আপনাকে একটা চিঠি লিখলো জার্মান ভাষায় সেটা বুঝতে পারছেন না আপনি আপনি তখন এমন কারো কাছে যাবেন যে অনুবাদ করে নেবেন কারণ আপনি জানতে চাচ্ছেন যে আপনার বন্ধু চিঠিতে কি লিখেছে আপনাকে এটা কি গুরুত্বপূর্ণ না যে আমাদের স্রোষ্টা আল্লাহ তার সর্বশেষ ও চূড়ান্ত কিতাব পবিত্র কোরণে কি লিখেছেন তা বোঝার চেষ্টা করব আমরা আমাদের এখন কোরণ অনুবাদ করতে হবে না কোরণের অনেক অনুবাদ পাওয়া যায় এটা গুরুত্বপূর্ণ যে পড়ার পাশাপাশি যদি আরবি বুঝতে না পারেন তাহলে অনুবাদ পড়েন যাতে করে আমরা আল্লাহর এই বাণীকে বুঝতে পারি এবং জীবনে প্রয়োগ করতে পারি খুব সুন্দর আসলেই খুব সুন্দর বলেছেন ড জাকির পবিত্র কোরআন অর্থবুঝে পাঠ করলে আমরা তো অনেক বেশি পরিমাণ পুরস্কার পেতে পারি তারপরেও কেন আমরা অনেক মুসলিম ভাইবোনদের দেখি যে তারা সবসময় বিভিন্ন অজুহাত দেখায় যে অমুক কারণে তারা পবিত্র অর্থ বুঝে পাঠ করতে পারেনি সাধারণ মুসলিমরা বিভিন্ন ধরনের অজুহাত দেখায় যে এই কারণে তারা অর্থ বোঝেকরণ পড়ে না সবচেয়ে কমন যেটা যে বেশিরভাগ মুসলিম আরবি ভাষা জানে না আপনি হয়তো জানেন যে পৃথিবীর এক পঞ্চমাংশের বেশি মানুষ বিশ পার্সেন্টের বেশি মানুষ পৃথিবীর প্রায় দেড়শো কোটি মানুষ মোট ছয়শো কোটির ভেতরে এরা হচ্ছে মুসলিম তবে এদের মধ্যে আশি পার্সেন্টেরও বেশি আরবি ভাষা বুঝতে পারে না মুসলিমদের মধ্যে আনুমানিক পনেরো পার্সেন্টের মতো হচ্ছে আরব সামান্য কয়েকজন নন আরবি ভাষা জানেন তাহলে মুসলিমদের মধ্যে আশি পার্সেন্টেরও বেশি মানুষ আরবি ভাষা জানে না সবচেয়ে কমন অজুহাত হচ্ছে আমরা আরবিতে কথা বলতে বা বুঝতে পারি না এখন প্রত্যেকটা মানুষ অন্তত পক্ষে দুটো বা তিনটা ভাষা জানে কেউ তিনটা জানে কেউ চারটা জানে আবার কেউ ভাষাবিদ তবে যখন কোনো শিশু জন্মায় সে তখন কোনো ভাষাই জানে না তবে সে তার মায়ের ভাষা শেখে পরিবারের সবার সাথে কথা বলার জন্য সে তার নিজের এলাকার ভাষা শেখে যাতে কথা বলতে পারে বন্ধুদের সাথে সেই ভাষা শেখে যে ভাষায় লেখাপড়া করে প্রত্যেক মানুষ অন্তত দুটো বা তিনটা ভাষা জানে এটা কি গুরুত্বপূর্ণ নয় যে আমরা সেই ভাষা শিখবো যে ভাষায় সর্বশেষ চূড়ান্ত কিতাব পাঠিয়েছেন আমাদের স্রোসটা আল্লাহ সব তালা অনেক লোক বলে যে নতুন একটা ভাষা শেখা খুব কঠিন যখন বয়স বেড়ে যায় তবে ভালো কাজের জন্য বয়স কখনও বাধা হয়ে দাঁড়ায় না একথায় আমার ডক্টর মরিস বুকাইলির কথা মনে পড়ে গেল ডক্টর মরিস বুকাইলি একজন ফ্রেঞ্চ তাকে দেওয়া হয়েছিল ফ্রেঞ্চ অ্যাকাডেমি অ্যাওয়ার্ড মেডিসিনের ক্ষেত্রে তিনি পরীক্ষা করেছিলেন একটা মমি ফারাও মেরনেভটা তার সমাধি ছিল ভ্যালি অফ কিংসে তিনি যখন মিশরে গেলেন পরীক্ষা নিরীক্ষা করার জন্য সেখানে একজন মুসলিম বলল তোমরা মমি পেয়েছি অবাক হওয়ার কিছু নেই কথা করণে বলা আছে সুরাইনুস অধ্যায় নম্বর দশ আয়াত বিরানব্বই যে আল্লাহ তালা ফেরাউনের দেহ রক্ষা করবেন পরবর্তীকালের জন্য নিদর্শন হিসেবে বুকাইলি অবাক হলেন যে এত পুরনো বইতে কীভাবে এমন কথা থাকতে পারে যেগুলো জানলাম কিছুদিন আগে যে ফেরাউনের দেহ রক্ষা করা হবে এরপরে তিনি পবিত্র পবিত্রকরণের অনুবাদ পড়লেন আর কোরআনের অনুবাদ পড়ে তিনি এতটাই মুগ্ধ হলেন যে সরাসরি আরবিতে পবিত্র কোরআন পড়তে চাইলেন তারপর আরবি ভাষা শিখলেন তিনি তখন তার বয়স পঞ্চাশ চিন্তা করেন একজন অমুসলিম আরবি ভাষা শিখছেন যাতে কোরআন বুঝতে পারেন ভালোভাবে তারপর তিনি একটা বই লিখলেন বাইবেল কোরআন ও বিজ্ঞান খুব বিখ্যাত একটা বই বয়স কখনও বাধা হয় না নতুন কোনো ভাষা শেখার ক্ষেত্রে তবে এটাও সত্যি যে সবার আগ্রহ ডক্টর মরিস বুকাইলের মত তীব্র না আব্দুল মজিদ দরিয়াবাদের মত অনুযায়ী তিনি বলেছেন যে বইটা অনুবাদ করা সবচেয়ে কঠিন সেটা হচ্ছে কোরআন এই বই অনুবাদ করা সবচেয়ে কঠিন কারণ পবিত্র কোরআনের ভাষা এটা খুব বিশুদ্ধ অতিক্রম করা যায় না ধরা ধরাছোঁয়ার বাইরে সবার উপরে এটা মহান খুবই পবিত্র আর অনেক সময় দেখবেন একটা আরবির শব্দ তার অর্থ অনেকগুলো পবিত্রকরণের একটা আয়াত হয়তো অনেকভাবেই সেটার বিভিন্ন অর্থ করা যায় সাধারণ মানুষ পড়লে এক দৃষ্টিভঙ্গি বিজ্ঞানী দেখবে আরেক দৃষ্টিভঙ্গিতে এখন এটাই হল পবিত্র তাই আরবিতে পড়া সবচেয়ে ভালো তবে যারা আরবি ভাষায় কথা বলতে বা বুঝতে পারে না আলহামদুলিল্লাহ অনেক শেখ আছেন অনেক আলেম আছেন অনেক বিশেষজ্ঞ যারা পৃথিবীর বিভিন্ন প্রধান ভাষায় পবিত্র কোরআনের অনুবাদ করেছেন বিশেষজ্ঞ কারণ পৃথিবীর বেশিরভাগ প্রধান ভাষাতেই কোরআনের অনুবাদ করেছেন যদি আরবি ভাষা বুঝতে না পারেন তাহলে সে ভাষায় কোরআন পড়েন যে ভাষাটা আপনি সবচেয়ে ভালো বোঝেন যদি ইংরেজি ভালো বোঝেন ইংরেজি অনুবাদ পড়েন যদি ফ্রেঞ্চ বোঝেন তাহলে ফ্রেঞ্চ পড়েন জার্মান বুঝলে জার্মান পড়েন বাংলা বুঝলে বাংলাতেই পড়েন সেই ভাষাতেই পড়েন যেটা সবচেয়ে ভালো বোঝেন এটা গুরুত্বপূর্ণ যে সেই ভাষায় কোরআন পড়ব যেটা সবচেয়ে ভালো বুঝি এটা কোনো অজুহাত না যে আরবি জানি না সে ভাষায় পড়েন যেটা ভালো বোঝেন আর আলহামদুলিল্লাহ পৃথিবীর বেশিরভাগ প্রধান ভাষায় আমরা পবিত্রে পাওয়া যাবে এছাড়াও মুসলিমরা আরও অনেক অজুহাত দেয় যে তারা ব্যবসার কাজে ব্যস্ত থাকে চাকরিতে অথবা লেখাপড়ায় তাই পবিত্রকরণের অনুবাদ পড়তে পারে না আমাদের অনেকেই হয়তো স্কুলে যায় অথবা ভার্সিটিতে যায় বা কলেজে আমরা এই স্কুল কলেজে বা ভার্সিটিতে অনেক বছর কাটাই আর আমরা সেখানে বিভিন্ন ধরনের বই পড়ি আর মুখস্থ করি কিন্তু পবিত্র কোরণ পড়ার মতো সময় নেই কোরআন পড়তে কতখানি সময় লাগবে আপনার যদি আপনি কোরণের অনুবাদ পড়েন আর একটু দ্রুত পড়েন তাহলে পুরো কোরআন পড়তে মাত্র কয়েকটা দিন লাগবে যদি আপনি প্রতিদিন করোনার একপাড়া পড়েন তাহলে সময় লাগবে এক মাস তারপরও অজুহাত দেখায় হাতে সময় নেই আপনি একটা সার্টিফিকেট পাবেন স্কুল অথবা কলেজ থেকে সেটা দিয়ে এই দুনিয়ে কাজ হতে পারে নাও পারে অনেক মানুষ আছে যারা গ্র্যাজুয়েট কিন্তু বেকার আর তারপর আখিরাতে যদি এই শিক্ষা আপনাকে আল্লাহর কাছাকাছি না নিয়ে যায় সেটা তাহলে আখিরাতে মূল্যহীন পথনির্দেশ যারা ইমান আনে এখানে নিশ্চিত করে বলা হয়েছে এটা আমাদের জন্য পথ সাহায্য করবে এই দুনিয়ায় এছাড়া সাহায্য করবে আখিরাতে তাই মুসলিমদের জন্য এটা দরকার যে অর্থ বুঝে কোরআন পড়বে আরবি না জানলে সেই ভাষাই পড়েন যেটা সবচেয়ে ভালো জানেন আচ্ছা তাহলে কোনো অজুহাত দেখানো যাবে না ভাই ও বোনেরা দেখা হবে এখন একটা ছোট্ট বিরতি আসসালাম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 বা আধুনিক কর্মচাঞ্চলতা এই সম্পর্কটাকে ছিন্ন করে দিচ্ছে সর্বোত্তম জিক মূল্যবোধ সেটা শাসত বর্তমান মানব সমাজের মুক্তির উপায় কি देखामी समस्त समस्या समाधान परवर्ती प्रिय मुस्लिम एमुसलिम भाई बोन अलैकुम आब स्वागतमुष्ठने रमजान अडेट उ जीर আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের আলোচনার টপিক রমজান পবিত্র কোরআনের মাস পর্ব এক আসসালামাই অনেক মুসলিম মনে করে যে শুধুমাত্র একজন আলেম অথবা বিশেষজ্ঞ তাদেরকে কোরআনের অর্থগুলো বলতে পারবেন আর তাদের সামনে কোরআন পাঠ করতে পারবেন এই ধারণাটাকে কি সঠিক বলা যায় আল্লাহ পবিত্র বলেছেন সুরা কামার অধ্যায় নম্বর চুয়ান্ন সব মিলিয়ে মোট চারবার বলা হয়েছে আমি কোরনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য অতএব উপদেশ গ্রহণকারী কি কেউ আছে এখানে পবিত্রকরণ বলছে এটা বোঝা সহজ আমাদের জন্য আবার কিছু লোক বলে করেন শুধু বিশেষজ্ঞদের জন্য কথাটা পরস্পর বিরোধী তাদের কথা বিশ্বাস করবেন নাকি আল্লাহ সালার কথা বিশ্বাস করবেন আল্লাহ পবিত্র করেন বলেছেন সুরাহ হিজার অধ্যায় নাম্বার পনেরো আয়াতিফ লাম র এগুলো আসমানি কিতাবের আয়াত যা সব কিছু পরিষ্কার করে তার মানে এতে সবকিছু স্পষ্ট হয় এতে করে একজন মানুষ সহজে বুঝতে পারে তবে একই সময়ে আল্লাহ করেন আরো বলেছেন সুরা নাহল অধ্যায় নম্বর ষোলো আয়াত নম্বর তেতাল্লিশ এছাড়াও সুরা অম্বর একুশ যদি না জানো তাহলে জিজ্ঞেস করো যে সম্পর্কে জানে না জানলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো একজন আলমকে জিজ্ঞেস করো তাহলে যদি কোরআন পড়েন আর কোরআন পড়ার সময় যদি কোনো কিছু বুঝতে আপনার সমস্যা হয় জিজ্ঞেস করেন তাকে যিনি বিশেষজ্ঞ জিজ্ঞেস করেন আলমকে যদি কোরআন বিজ্ঞান নিয়ে কথা বলে আর আপনার যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কার কাছে যাবেন যাবেন মুচির কাছে নাকি না পিতির কাছে যাবেন একজন বিজ্ঞানীর কাছে যদি কোরআন মেডিসিন নিয়ে কথা বলে যাবেন একজন ডাক্তারের কাছে তারপর বোঝার চেষ্টা করবেন কোরনের এই কথার অর্থ কি একইভাবে যদি জানতে চান নজরুলে কোরআন কোরনের বিশেষ কিছু আয়াতের অর্থ তাহলে যাবেন একজন আলমের কাছে যিনি পড়েছেন দারুল উল হয়তো সাত বছর বা চোদ্দ বছর তিনি এই ব্যাপারে একজন বিশেষজ্ঞ কোরআন বলছে যদি না জানো যদি সন্দেহ থাকে জিজ্ঞেস করো তাকে যে ব্যাপারে জানে তাহলে কোরআন এসেছে পুরো মানব জন্য সাধারণ মানুষের জন্য পাশাপাশি বিশেষজ্ঞদের জন্য তবে কোরআন পড়ার সময় যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন এটা একটা ঘটনা মনে পড়ে গেল অনেক বছর আগের কথা সত্তর দশকের শেষের বা আসির প্রথম দিকে বেশ কয়েকজন আরব তারা কোরআনের এই আয়াত মেনে চলে যে যদি না জানো এমন কেউ কেউ কেউ জিজ্ঞেস করো যে জানে তারা পবিত্র কোরআনের সেই আয়াতগুলো নিল আর সেই সহিহাদিসিজ যেগুলো কথা বলছে ভ্রূণবিদ্যা নিয়ে তারপর এগুলো সব দেখালো তারা প্রফেসর কিতমুরকে আর সেই সময়ে সত্তরের শেষ বাসে প্রথম দিকে প্রফেসর কিতমুর পৃথিবীর মধ্যে ভ্রূণবিদ্যার উপরে সবচেয়ে সেরা বিশেষজ্ঞদের একজন তিনি তখন ডিপার্টমেন্ট অব অ্যানাটমির বিভাগীয় প্রধান ছিলেন কানাডার ইউনিভার্সিটি অব টরেন্টোতে তাকে যখন দেখানো হল কোরনের আয়াতগুলো সাথে ইংরেজি অনুবাদ ছিল তখন এ ব্যাপারে তার মতামত জানতে চাওয়া হল তিনি বললেন কোরআনে ভ্রণবিদ্যার উপরে সব কথাগুলো বলা হয়েছে তার বেশিরভাগই আধুনিক বিজ্ঞানের সাথে পুরোপুরি মিলে যায় আর এগুলো আমরা জেনেছি কিছুদিন আগে তবে এখানে কিছু আয়াত আছে এগুলোকে আমি সঠিক বলতে পারছি না আবার বেঠিকও বলতে পারছি না কারণ আমি নিজেই এ সম্পর্কে জানি না এরকম দুটো আয়াত হচ্ছে নাজিল হওয়া প্রথম আয়াতগুলো সুরা ইকরা বা সুরা আলাক অধ্যা নম্বর ছিয়ানব্বই এক দুই বলা হয়েছে পাঠ করো ঘোষণা করো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন মানুষকে ঝোঁকের মতো ঝুলে থাকা একটা বস্তু থেকে আরবি শব্দ আলাকা মানে যেটা ঝুলে থাকে আরেকটা অর্থ ঝোঁকের মতো বস্তু প্রফেসর কিতমুর বললেন আমি এটা জানি না যে ভ্রূণের প্রাথমিক অবস্থা কেমন থাকে ভ্রূণ মানে মানব সন্তান যখন প্রাথমিক অবস্থায় মায়ের গর্ভে থাকে ভ্রূণবিদ্যা হচ্ছে মানুষ জন্মানোর সেই বিদ্যা নিয়ে চর্চা তিনি বললেন আমি জানি না প্রাথমিক অবস্থায় মানবভ্রণ একটা জোকের মতো দেখায় কিনা তিনি পরীক্ষাগারে গেলেন আর খুব শক্তিশালী মাইক্রোস্কোপ দিয়ে ভ্রূণের আকৃতি পর্যবেক্ষণ করে দেখলেন একটা জোকের ছবির সাথে মিলিয়ে দেখলেন তিনি এই দুটোর হুবহু সাদৃশ্য দেখে অবাক হলেন তারপরে কোরআনের আয়া তার সহি হাদিস দেখার পরে তিনি বললেন যে সেখানে তাকে অনেক প্রশ্ন করা হয়েছিল আশিটারও বেশি প্রশ্ন করা হয়েছিল তিনি তখন বললেন এই প্রশ্নগুলো যদি আমাকে করা হতো তিরিশ বছর আগে আসি প্রথম দিকের কথা তাহলে আমি অর্ধেকের বেশি প্রশ্নের উত্তর দিতে পারতাম না ভ্রণবিদ্যা হচ্ছে মেডিসিনের একটা শাখা যেটা উন্নত হয়েছে কিছুদিন আগে আর তিনি বললেন যে তার এটা মানতে কোনোরকম আপত্তি নেই যে এই বই হচ্ছে আল্লাহ আল্লা সাবানার বাণী মহান সৃষ্টিকর্তার বাণী আর নবী মোহাম্মদ সাল্লাম হলেন এই সৃষ্টিকর্তা প্রেরিত রাসুল তিনি পরে এই ব্যাপারে আরও তথ্য জানালেন তারপর লিখলেন একটা নতুন বই দ্য ডেভেলপিং হিউম্যান যেটা আমি নিজেও পড়েছি যখন মেডিকেল কলেজে ছাত্র ছিলাম ফার্স্ট ইয়ারে সাবজেক্ট ছিল অ্যানাটমি বইটা তৃতীয় এডিশন সেটা সেই বছর একজন রচয়িতার লেখা শ্রেষ্ঠ মেডিকেল বয় হিসেবে পুরস্কারও পেল আমি আরও একটা উদাহরণ দিচ্ছি আপনি যদি কোনো মেশিন কেনেন সেটার সাথে পাবেন একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল মেশিন যত জটিল হবে ইনস্ট্রাকশন ম্যানুয়ালও তত জরুরি হবে যদি আপনি খুব জটিল কোনো মেশিন কেনেন যেমন কম্পিউটার যে মেশিনটা বোঝা কঠিন সেটার ইনস্ট্রাকশন ম্যানুয়ালটাও জরুরি যদি আপনি মানুষকে একটা মেশিন বলে ধরে নেন তাহলে আমাদের মানতে হবে এই মানুষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে জটিল এখন এই মেশিনের কি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল দরকার হয় না তাই আমার মতে পবিত্র কোরআন মানবজাতির সর্বশেষ চূড়ান্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল মানুষের জন্য বিভিন্ন আদেশ নিষেধ সেগুলোই কোরআনে লেখা আছে আমার মনে পড়ে গেল একজন নবাব ছিলেন হায়দ্রাবাদে নবাব মানে একজন জমিদার খুব বড় লোক ধোনি তখন ভারতে প্রথমবারের মতো মোটর গাড়ি আসা শুরু হয়ে গেছে লোকে তখন গাড়ি চালাতে জানতো না তাই গাড়ি কিনলে কোম্পানি সাথে একজন ড্রাইভারও দিয়ে দিত এই বড়ো লোক জমিদার হায়দ্রাবাদের নবাব একটা নতুন গাড়ি কিনলেন তখন কোম্পানি সেই গাড়ির সাথে একজন ড্রাইভারও দিয়ে দিল একদিন সকালে নবাব তার ড্রাইভারকে বললেন আমি চাই আমার স্ত্রী বেগম সাহেবা ঘুরতে যাবে তুমি গাড়িটা রেডি করো ড্রাইভার বলল নবাব সাহেব গাড়ি তো এখন কাজ করছে না নবাব তখন খুব রেগে গিয়ে বললেন আমি চাই গাড়িটা যেন খুব তাড়াতাড়ি কাজ করা শুরু করে কারণ এখন আমার স্ত্রীকে নিয়ে ঘুরতে যাব ড্রাইভার বলল গাড়িটাকে দিয়ে যদি কাজ করাতে চাই আমার লাগবে দশ কেজি মধু श लिटार दूध एर पर त्रिस के जी खाटी घी और पंचाश के जी चाल से चाल तक नवब सहेबे दिले दस के जी मधु बी लिटार दूध त्रि के खाटी घी और पंचाश के जी, जी बासमती चाल ड्राइर सेगर स्त्री के दिल तरह कैक मिनट पर गाड़ी क्या शुरू कर लश् हमें एखकर अपना ड्राइर बोल लग दस के जी मधु বিশ লিটার দুধ 30 কেজি খাঁটি ঘি পঞ্চাশ কেজি বাসমতি চাল আপনি কি করবেন তখন যদি সে বলে গাড়ি চালাতে জিনিসগুলো লাগবে তখন আপনি কি করবেন তাকে চাকরি থেকে বাদ দিয়ে দেবেন কারণ এখন গাড়ি মেরামত করতে না পারলেও আমরা অন্তত এটা জানি যে গাড়ি চালাতে মধু লাগে না লাগে না দুধ চাল ঘি গাড়ি চলে গেছে অথবা পেট্রোল দিয়ে আর সেজন্য আমরা হয়তো গাড়ি মেরামত করতে জানি না তবে বেসিক মেকানিজমটা জানি এখন প্রত্যেকের যদি কোরআন সম্পর্কে বেশিক ধারণা থাকে তাহলে কেউ বোকা বানাতে পারবে না তাই কোরনের অর্থ বুঝতে হবে গাড়ি নষ্ট হয়ে গেলে এক বছর বা ছয় মাস পরে তাহলে যাবেন মেকানিকের কাছে। কোরন পড়তে গিয়ে যদি আপনার কোনো কিছু হয় তখন জিজ্ঞেস করবেন আপনি এমন কাউকে যিনি সে ব্যাপারে জানেন তিনি আপনাকে বুঝিয়ে বলবেন কোরআনের কথাটা অর্থ কি আরেকটা উদাহরণ দিচ্ছি অনেক মানুষ এভাবে বলে যে কোরআন পড়া দরকার কি এটা প্রয়োজন নেই পড়বেন শুধু যারা আলেম সাধারণ মানুষ পড়বে না তারা এভাবে যুক্তি দেখায় যে আপনারা যদি থাকে লার্নার ড্রাইভিং লাইসেন্স ভারতে বলা হয় কাচ্চা লাইসেন্স লার্নার লাইসেন্স আর যদি গাড়িটা নিয়ে কোথাও অ্যাক্সিডেন্ট করেন পুলিশ তখন আপনাকে অল্প ফাইন করবে কিন্তু যদি থাকে পারমানেন্ট লাইসেন্স স্থায়ী লাইসেন্স তখন কোনো অ্যাক্সিডেন্ট করলে পুলিশ আপনাকে দ্বিগুণ ফাইন করবে সেজন্য এটা করলে ভালো কোরআন পড়া লাগবে না কোরনের অর্থ বোঝা লাগবে না যদি তখন পাপ করেন আল্লাহ আপনাকে কম শাস্তি দেবেন যদি আপনি কোরআন পড়েন পবিত্র করণের অর্থ বোঝেন তারপর যদি কোনো পাপ করেন আল্লাহ আপনাকে দ্বিগুণ শাস্তি দেবেন আমি বলে আচ্ছা তর্কের খাতির আপনার কথা মানলাম যদি কারো থাকে টেম্পোরারি লাইসেন্স লার্নার লাইসেন্স যদি থাকে কাচ্চা লাইসেন্স আর যদি অ্যাক্সিডেন্ট করে সে অর্ধেক শাস্তি পাবে হয়তো তাকে ফাইন করা হবে এক টাকা কিন্তু যদি কারো থাকে পারমানেন্ট লাইসেন্স স্থায়ী লাইসেন্স আর যদি আর যে সঠিক ড্রাইভিং শেখেনি এক বছরে সে হয়তো অ্যাক্সিডেন্ট করতে পারে সব মিলিয়ে বার কিন্তু যে লোক সঠিকভাবে ড্রাইভিং শিখেছে আর পারমানেন্ট লাইসেন্স আছে সে হয়তো এক বছরে অ্যাক্সিডেন্ট করতে পারে একবার তাহলে যে লোক ড্রাইভিং শিখে পারমান্স সে হয়তো মোট পঞ্চাশেন্ট করবে আর এক বছরে ফাইন দেবে পঞ্চাশ হাজার টাকা তাই এটাই সবচেয়ে ভালো যে আপনি করবেন একটা পারমানেন্ট লাইসেন্স একইভাবে পবিত্রকরণের অর্থ বুঝে পড়েন আল্লাহ সামানার নির্দেশগুলো আপনার জীবনে প্রয়োগ করেন তাহলে আপনার পাপ আর ভুল করার সম্ভাবনা কম থাকবে যদি অর্থ বুঝে পড়েন বলবেন না যে কোরআন পড়বেন শুধুমাত্র আলেমগণ প্রত্যেক মানুষের উচিত অর্থ বুঝে পবিত্র কোরআন পাঠ করা আর আল্লাহ আল্লাতালার নির্দেশগুলো নিজের জীবনে প্রয়োগ করা সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদুল্লাহসাল্লামের উপর ভাই ও বোনেরা ড নায়েকের উত্তরগুলো শুনে আমি যেমন মুগ্ধ ঠিক তেমনি খুশি হয়েছি যার টপিক ছিল রমজান পবিত্র কোরআনের মাস আশা করি আপনারাও অনুষ্ঠান দেখে আমার মতই মুগ্ধ হয়েছেন আজকে সবগুলি যুক্তি আর কারণ দেখলাম যে কেন আমরা কোরআন পর্ব অর্থ বুঝে পাঠ করব আর পবিত্র কোরআনকে ভালবাসব কোরআনকে শ্রদ্ধা করব আগামীকাল আবার দেখা হবে পর্ব দুই পবিত্র রমজান পবিত্র কোরআনের মাস আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহি অবরা কত হাফিদিন গিথিন হেথীন হে মুম صدق يومنا صبر و رزق بدموع البائسين مقام قد ائت بالصيام و طلا مسعدا لن نخلى تهو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 जकत आई आई अलर बैंक सतचलोड नंबर शून्य GB49-ARAY-3-000-8-3-0-8-1-3-2-3-0-8 SORT CODE CODE SWIFT BIC उ तीन शून्य शून्य शून्य आठ तीन सोफ्टीआईसी TV, TV. टाइम कर